तीन ती मूल नीतर ती द्वित मूल नीति हम इन अल्लाहर दिन सम्पर्क ज्ञान हासिल विषय इन पांच टी स्म्भ प्रथम स्तम्भ जिसम्पर्स्तारित आलोचना गत सप्ताह आल्ला पकड़ एक सक्य प्रदान कर সাক্ষ্য প্রদান করা এবং সাক্ষ্য প্রদান করা পাকের সাক্ষ্য প্রদান তার সাক্ষ্য প্রদানের দলিল এবং রাসুল্লাহামকে আপনি রসুল হিসাবে গ্রহণ করলেন শাহাদাত দিলেন এর অর্থ এসব নিয়ে আলোচনা হয়েছে নবী সাল্লাহামের আনুগত্য করা श्वास कराज सब क्या कथा निषेध करोत आल्लाख कर द्वितीय स्तम्भ हम सलाह ए तृतीय स्तम्भ हकत नमज तर जकत नमज ए जकत्या दलिल उल्लेख कर दलिल और सला जकत नाम जो हे इमर द्वित मूल स्तम्भ जकत हसलमेर एक गुरुत्पूर्ण स्तम्भ एसबी कत तवहिदर एकत्र तवहिदर व्याख्या कौलहता आला मोहन आल्लाणीते तवहिदे कथा आल्ला एकत्र कथा सलाद नाम कथा जकत कथा अल्लाह पक उल्लेख कर भावर्थ शब्दिक अर्थ अमा उमेरु मान तक आदेश करम्रे एक एकम आदेश करा करते তবে এটা করতে পারো অর্থাৎ তুমি একমাত্র এই কাজটি করতে পারো তাদেরকে একমাত্র আদিষ্ট হয়েছে তাদেরকে একমাত্র আদেশ করা হয়েছে আল্লাহ পাকের এবাদত বন্দেগী লে আবুদুল্লাহ মুখলে আলাহদ্দিন এবং তার জন্য তাদের দিনকে তাদের আনুগত্যকে নিখুত নির্ভেজাল করে নিখুত নির্ভেজাল করে হনাফা এবং আল্লাহর দিকে ধাবিত হয়ে হানিফের বহু বচন জমা হচ্ছে হনাফা ইত্যাব ইব্রাহিম হানিফা ইব্রাহিম আলী সাল্লামের আদর্শের অনুসরণ করো যিনি ছিলেন হানিফা অর্থাৎ একমাত্র আল্লাহর দিকে ধাবিত তো হনাফা আল্লাহাক যখন ইব্রাহিম আলী সালাম হানিফ ছিলেন একমাত্র আল্লাহর দিকে ধাবিত ছিলেন তেমনি তোমরাও খালেস অন্তর নিয়ে আল্লাহ অনুগত হয়ে তোমরা আল্লাহটিকে ধাবিত হয়ে এবাদত বন্দেগি কর এবং এই এবাদত বন্দেগীর বাস্তবায়িত হবে নামাজ কায়ে মাধ্যমে নামাজ কায়েম করতে হবে নামাজ আল্লাহ পাক পাঁচ অক্ত খরচ করেছেন সুতরাং পাঁচ অক্ত নামাজ পড়ার নাম হচ্ছে নামাজ কায়েম করা নামাজ আল্লাহ পাক ওয়ক খরচ করেছেন প্রত্যেকটি নামাজের অক্ত রয়েছে শুরু রয়েছে শেষ রয়েছে তার মধ্যে নামাজ কায়ে করা হচ্ছে নামাজ কায়ে করা নামাজের জন্য রসুল আদেশ আল্লাপা কোরআন করিমে উল্লেখ করেছেন সুতরাং জামাত সহকারে নামাজ পড়া হচ্ছে নামাজ কায়েম করা নামাজ কায়েম করার অন্তর্ভুক্ত হচ্ছে খুশু খুশু বিনয় হয়ে আন্তরিকতার সাথে নামাজ পড়া সুতরাং সেইভাবে নামাজ পড়াই হচ্ছে নামাজ কায়েম করা নামাজ যেইভাবে রসল্লা সুসাল্লাম পড়েছেন কায়েম করেছেন রকম শুরু থেকে শেষ পর্যন্ত নাবি নামাজের বিবরণ ছিল সেইভাবে নামাজ পড়াই হচ্ছে নামাজ কায়েম করা এগুলি হচ্ছে নামাজ কায়েম করার বিভিন্ন দিক যদি তার কোনো দিকে ত্রুটি থাকে তাহলে নামাজ অসম্পন্ন নামাজের ত্রুটি ওয়কিমসালা নামাজ কায়েম করবে ওয়ুতু জাকাতা জাকাত প্রদান করবে আল্লাহাক নামাজের সাথে জাকাতের কথা উল্লেখ করেছেন তো লেখক যেই দিনে রয়েছে তহিদ লেয়াবদুল্লাহ মকলিস একমাত্র আল্লাহ ইবাদা একমাত্র আল্লাহ দুমাত্র আল্লাহর নিকটে ফরিয়াদ একমাত্র আল্লাহকে महान उद्धारकारी गौसल आजम मनिरा एकम आल्ला के जिलानी के नए गरीब नमज गरीब एरदा एकमत आल्लाये कृष्ण नए यह हूपतिष्ठित दिन कारो आखिर जो एरक महामानुष एर आशिष्ट व्यक्ति रे मुस्लिम मध्य मुस्लिम माते जरा मानुष के विपदे उद्धार करते तीन नहीं तीन तइएमा नई सर्वनाश तीन चतुर्थ स्तम्भ हम चतुर्थ स्तम्भ चार नम्बर रोजा से दलिल रोजार दलिल এবং বিভিন্ন সুরাই রয়েছে বিভিন্ন সুরাই রয়েছে কোরআ করি নামাজ এবং জাকাতের কথা এত গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে নামাজ এবং জাকাত তখন সিয়াম রোজা আল্লাহরুল শুধু রোজার কথা কামা কতিবা আল্লাহ লেকুম যেমন তোমাদের পূর্বের জাতিদের ওপর রোজাকে ফরজ করা হয়েছিল লাল লেকুম তখন জাতি করে তোমরা মুস্তাকি হইতে পারো সংযত হইতে পারো পাপ মুক্ত হতে পারো সৎ কর্মশীল হতে পারো তা মানে বেঁচে থাকা বেঁচে থাকা গোনা থেকে বেঁচে থাকার তোমাদের মধ্যে যোগ্যতা তৈরি হয় রোজার মাধ্যমে মাধ্যমে মানুষ পাপ মুক্ত হবে গোনা থেকে বেঁচে থাকবে এর যোগ্যতা তৈরি হয় কিন্তু এই যোগ্যতাকে নিজেই যদি নষ্ট করে তাহলে নিজে সর্বনাশ করলো আজকে দেখেন এই একটি সাধারণ উদাহরণ দিয়েই এটাকে বোঝাবার চেষ্টা করি যে যেসব লোকেরা সিগারেটে অভ্যস্ত ছিল সিগারেট হারাম ধূমপান হারাম তামাক জাতীয় যে কোনো বস্তু হারাম সে সিগারেটের আকারে হোক আর বিড়ির আকারে হোক আর গুলে আকারে হোক আর জর্দার আকারে হোক তামাক হোক যাই কিছু হোক না কেন তামাক পাতা থেকে যা কিছু তৈরি হচ্ছে তামাক হারাম আর সেই তামাককে আবার আগুন দিয়ে জ্বালিয়ে সিগারেট বিড়ির আকারে আরো বেশি মানে ক্ষতির কারণ তো এসব হারাম এই হারাম বস্তু থেকে রমজান মাসে একজন মুসলিম রোজাদার কিন্তু ধূমপান করে অথবা তামাক জর্দা ব্যবহার করে সারা দিন বেঁচে থাকলো সারা দিন সে তাকুয়া অবলম্বন করলো কিসের স্বার্থে রোজার স্বার্থে আমার রোজা ঠিক রাখতে যেমন ভাতরুটি খেলো না পানাহার করল না তেমন জর্দাও খেলো না তামাক খেলো না গোল ব্যবহার করলো না খৈনি ব্যবহার করলো না বিড়ি সিগারেট খেল না সারাদিন বেঁচে থাকলো কিন্তু সন্ধ্যা হয়ে এক শ্রেণী লোকেরা যেমন ইফতার হলো তারপরে ছেড়ে থাকতে পারলাম না এভাবে এক মাস দিনও ছেড়ে থাকলো দিনে ছেড়ে রাখতে বাধ্য রোজার জন্য রাত্রেও যদি হারাম থেকে বেঁচে তাই হারাম থেকে বেঁচে থাকলো এইভাবে তার যে একটি খারাপ নেশা হয়ে গেছিল যা তাকে প্রেরেশান করছিল যা অশান্তি সৃষ্টি করছিল সে এই খারাপ মুক্ত হয়ে গেছে আল্লাহ রকম সিগারেটের বদ অভ্যাস থেকে জর্দার বদ অভ্যাস থেকে পানের বদ অভ্যাস থেকে সে মুক্ত হয়ে গেছে তো আল্লাহ তাকবুল আলমিন রোজাকে বলেছেন তাকুয়ার উপায় রোজা হচ্ছে আল্লাপাক বলেছেন আর গোনা থেকে বিরত থাকায় হচ্ছে তাকুয়া গোনা থেকে বেঁচে থাকায় হচ্ছে তাকুয়া তাকুয়ার আরেকটি দিক আছে সেটা হচ্ছে আল্লাহর আজার থেকে বাঁচা তাকুয়ার শব্দিক অর্থ যেখানে বেঁচে থাকা তাহলে রোজা রাখলে তোমরা আল্লাহর আজাব থেকে আল্লাহ তার আজাব থেকে রক্ষা করবেন থেকে রক্ষা করবেন কবর আজাব থেকে রক্ষা করবেন দুনিয়ার যেসব আজাব আল্লাহ পাকের আজাব এলাহী নাজ মানুষের ওপর শারীরিক দৈহিক বিভিন্ন রোগের মতো আজাব এরকম আল্লাপাক আসমানি দুর্যোগ জমিনী দুর্যোগ ভূমিকম্প এইসব যে আজাব রয়েছে এইসব মানুষের পাপের কারণে হয় আল্লাপ করি বলেছেন বহু জায়গায় সব থেকে বেঁচে থাকতে পারবে লাল আল্লাহ কুমত তোমরা যদি আল্লাহর দিন প্রতিষ্ঠা করো নামাজ করো যদি রোজা আদেই করো তাহলে তোমরা আল্লাহর আজাদ থেকে বাঁচতে পারবে নবী করিমা বলেছেন রোজার প্রতিরোধ সম্পর্কে রোজা রাখলে জান্নাত পাবে রোজাদারদের জন্য স্পেশাল ভিআই পি দরজা রয়েছে জান্নাত জান্নাম হচ্ছে রাইয়ান এসব হাদিসও প্রমাণ করে যে একজন রোজাদার মানুষ রোজা যদি পাবন্দির সাথে রোজা রাখে এবং তার উপর বেশি বেশি নফল রোজা রাখে তো ইনশা আল্লাহ আল্লাহর তার অন্য গুণাখা মাফ করবেন এবং জান্ন দেবেন ফরজ অজিম ঠিক রাখতে হবে ও দলিল হজ পঞ্চম স্তম্ভ হচ্ছে হজ হজের দলিল হজের মাসলামশাইল হয় সম্পর্কে আয়াত সরে বাকারাতে রয়েছে सूरए हजे रही सुरे रही आयात लेखक उल्लेख कर आयत द्वारा आल्ला हज फरज कर बाकी हज संक्रांत मसला मसाय रही है तरह आयत सुरैचों से बहुत कैकटी आयत रही है सूर हज बस कि आयत रही है হজ এবং কোরবানি সম্পর্কে ও দলিল হজ হজ ইসলামের স্তম্ভ এবং হজ ফরজ তার দলিল কৌলহ তাহলে মহান আল্লাহর বাণী আল্লাহ পাক এর সাদ করেছেন আল্লাহায় আল্লাহর জন্য হজ তার জন্য আল্লাহর জন্য প্রথমে আল্লাহ পাক সাবধান করে দিয়েছেন খবরদার হজ যাতে করে দুনিয়ার স্বার্থে না হয় মানুষের জন্য না হয় কোনো বরজে না হয় আল্লা স্বার্থে অলিল্লাহ আল্লাহ আল্লাহর জন্য হজ হইত আজকাল অনেক হজ হয় দেশে যাব লোকে কি বলবে হজ না করে গেলে বাপমাই কি বলবে কেউ হয়তো বাবা মা কে ভয় করে বাবা মা কি বলবে কত বেকুব ছিল অথবা বিয়ে শাদি করেছে শ্বশুর দিনদার কি বলবে শ্বশুর বংশের লোকেরা সবাই জিজ্ঞেস করবে হজ করেছে হজ করেছে কারণ হজের একটা গুরুত্ব আছে আমার দেশের মানুষের কাছে মুরব্বীদের কাছে হজের গুরুত্ব আছে কত যে আশা আকাঙ্ক্ষা ওই সব বেচার লোকদের যারা অভাবের কারণে হয়তো আসতে পারে না তো হজ কি একটা বড় এবাদত হিসাবে তাদের অন্তরে এই শ্রদ্ধা এই রয়েছে আপনি এখানে এসে হজ করে যান না লোকজন সমালোচনা করবে মানুষের সমালোচনা থেকে বাঁচার জন্য ছি ছা থেকে বাঁচার জন্য হজ করল তাহলে বলুন এবার আমাদের দেশে হজটা একটা টাইটেল একটা লেবেল আলহাজ যদি আলেম মলামা হয়তো আলহাজ মৌলানা গণ্যমান্য ব্যক্তি হয়তো আল্হাজ না হলে কমের ফ্কে হাজি সাহেব অমুক হাজি তো এই যে অমুক সাহেব অথবা আলহাজ লিখবে এটা দিয়ে কিছু পার্থিব স্বার্থে হাসল হবে মান সম্মান বিচার সে নেতৃত্ব গ্রাম্য বিচারশালী শালিসে একটা ভালো স্থানে বসবেন হাজি সাহেবের তো এইরকম যদি থাকে তাহলে অলিল্লাহ হলো না আল্লাহা প্রথম খানে স্মরণ করে দিয়েছেন ওয়ালিল্লাহ হওয়াজ আল্লাহর জন্য এছাড়াও দুনিয়ার বহু গরজ থাকতে পারে পার্থিব গরজ আল্লাহাক অঞ্চলের মালিক দুনিয়ার বহু গরজ মানুষের অন্তরে থাকতে পারে সময় এখানে কিছু গরজ আছে হজ করা ওই রকম ইমান নেই কিন্তু কপিল বলছে যে যা হজ করেছে ভালো মানুষ বা কেউ টাকা দিয়ে যাও তুমি হজ করে এসো তোমাকে আমি হজ করাবো দুনিয়ার গরজ হজ যে আল্লাহ পাক ফরজ করেছেন আপনি অন্তরের খুশি সাথে হজ করছেন আপনি কি খুশি আপনার এই হজ যে আল্লাহ পাক আমার পঞ্চম ফরজ আদি করার তফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ তহিত আমার মধ্যে রয়েছে প্রথম ফরজ প্রথম রোক রয়েছে পাঁচাত্তর নামাজও কয়েম করি আলহামদুলিল্লাহ টাকা পয়সা অল্প স্বল্প আছে তাতে জাকাতো দি রোজাও রাখি আর জীবনে এখনো হজ করার সুযোগ হয়নি আল্লাহ ফাঁকা নসি করেছে কি খুশি এ পঞ্চম ইসলামের খটি দিয়ে আপনি খটি পূর্ণ করলেন ঘরে না ওই খুশি নেই আপনার বাধ্য করছে এই জন্য হজ এক লোক নারীর ফিতনাতে লিপ্ত ছিল ওকে ওর ভাইয়েরা খুব পয়সাওয়ালা মানুষ আমাকে বলছে যে আমাকে হজে পাঠিয়ে এরা মনে করছে যে আমাকে ওই মহিলা থেকে আমাকে দূরে করে দেবে অসম্ভব অসম্ভব আমি ছাড়তে পারিনি হজে এসব না টেলিফোন করে আর তারপরে বলছে যে जेको स्वार्थे सम्पर्क शयान ईमान के नष्ट कर फेले की शयान ह्रास करना पैसा दिल पाठिए दिल चाप्टिटी करलो पाठ दिल हजे ऐ हजे गेले जाओ हजे गेले तुम्हें भलो होनेक खराब ऐले हमारे लोकता हज करते पर অনেকে হল করতে পারে না তো অনেক ছেলে যখন খুব খারাপ লম্পট হয়ে যাচ্ছে বদমাশি করে পড়ে তো কিছু তবলিগি ভাইরা এসে পরামর্শ দিচ্ছে রাত্রি স্বজনকে চিল্লায় পাঠিয়ে দেবে এক চিল্লায় পাঠিয়ে দিলে টুপি টাপি নিয়ে আসবে তাহলে এই ওই লম্পটি করতে পারবে না বদমাশি করতে পারবেন তো ওয়ালিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য যে কোনো কাজ হইতে হবে যদি আল্লাহর সন্তুষ্টির না হয় কোনো কাজে না সন্নত মোতাবেকও যদি কাজ হয় তবু কাজে আসবে না আর যদি কাজ আবার বিদায়ী হয় তাহলে তো এমনি কাজে আসবে না কাজ যদি বিদায়ী কাজ হয় সেই কাজে মনে করেন যে তাতে ভালো আছে তাহলে তো তাতে ভালো হবে না কারণ আমি কাজ হলো না তো হজ করতে হবে কার জন্য ওয়ালিল্লাহ আল্লাহর জন্য স্পষ্ট আল্লাহ প্রত্যেকটি বাদত আল্লাহর জন্য হইতে হবে আল্লাহ ফাঁসালিকা নামাজের ক্ষেত্রে দেখেন কার জন্য নবাল তোমার রবের জন্য যিনি তোমাকে সৃষ্টি করেছেন রব মানে লালন পালনকারী যিনি তোমার লালন পালন করেছেন যিনি তোমাকে কোথা থেকে তোমাকে তোমার মায়ের পেটে কত সুন্দর করে যত্ন করলেন তারপরে ওখান থেকে শহীদ সালামতে তোমাকে বের করে পৃথিবীতে নিয়ে আসলেন তারপরে কত দুর্বল ছিল আল্লাহ খাল্লা কাকবেন রাখেন কত দুর্বল করে আল্লাহ সৃষ্টি করেছিলেন তারপরে ধীরে ধীরে ধীরে বড় হলে দৌড়ঝাঁপ করতে শিখলে শরীর শক্ত হলো হাট শক্ত হইল হ্যাঁ সসফার লি রব দেখা সেই রবের যিনি লালন পালন করেছেন ক্ষুদ্র থেকে বড় করেছেন দুর্বল থেকে সবল করেছেন কিছুই বুদ্ধি ছিল না এমন এক সময় ছিল প্রত্যেকের জীবনে যখন সামনে পায়খানা থাকলে পাইখানা নিজের পায়খানা করে বাচ্চা গেটে মুখে এটা কে বলতে পারেন যে আমি করিনি জানা আছে জানো না হয়তো আপনার আম্মা মনে রাখতে পারে আপনার আব্বা মনে রাখতে পারে যে আমার ছেলে এরকম করেছে কিন্তু প্রত্যেকের হতে পারে প্রত্যেকের জীবনে এটা হয়েছে এমন একটা যুগ ছিল আজ কি আপনাকে লাখ লাখ টাকা দিল কাজ করবেন যদি বিবেক ঠিক থাকে কখনো করবেন না সেই সময়গুলিকে স্মরণ করেন সেই রব যিনি লালিত পালিত করে তোমাকে কত বুদ্ধিমান করেছেন কত চালাক চুতুর করেছেন খাওয়া দাওয়ার মধ্যে একটা খারাপ বাসি বাসি মনে হচ্ছে এই মিষ্টিটা মিষ্টি খুব আগ্রহ মিষ্টি খাওয়া তার বাসি মনে হচ্ছে খাবো না খুব পুরাতন মনে হচ্ছে খাবো না যেমন যেন একটু গন্ধ হয়ে গেছে এই তরকারিতে গোস্তে মাছে না খাবো না एतटुकु विवेक अल्लाप रब जिन दुरबल थवाल जन निर्बोध छिले कि बोध शक्ति दी अनुभूति अनुभूति शक्ति दिए फसल रब देखे से रबर जन नामहारे रबर जन कुरबानी करो प्रत्येक इबादत बंदगी अल्लाह पक ता कर शिक्षा दिए निष्ठा एकम्र आल्लाबाद बंदीगी दीते हैं আলান্না আছে মানব সকলের উপর হাজ বাইতে হেজুল বেতে দুটোই আরবি ভাষা বাইতুল্লাহর হজ করা সব মানুষের উপর মান ওই সব ব্যক্তির উপর সব মানুষের উপর ইফত হেস যারা से दिक्षर अर्थात से घर क्षमता रखे घर रास्त क्षमता रखे सबिल मानी रास्ता रास्त क्षमता अर्थात कत खरच रहा रास्ता खरच रानाह प्रयोजन रहा खरच रे कदम गजे थे खरच तरह से रेप एर फोकहाइक राम ओलाम उल्लेख कर दायी दायित्व रही है আপনি পিছনে যাদেরকে ছেড়ে আসলেন আপনার স্ত্রী ছেড়ে আসলেন আপনার ছেলে মেয়েদের ছেড়ে আসলেন আপনার বৃদ্ধ আব্বা আমার ছেড়ে আসলেন আপনার নাবালক ভাই বোনা রয়েছে বা রয়েছে তাদের ভরণ পোষণ আপনার দায়িত্বে রয়েছে তাদেরকে এক মাসের জন্য রেখে হজে আসছেন আপনি তাদের খরচ দিয়ে দিতাম যদি এতটা না থাকে আপনার প্রভাব খরচ নেই আর এতটুকু যদি থাকে আপনার প্রহৎ খরচ হয়ে গেছে আশা করি স্পষ্ট তাই না স্পষ্ট তারপরে আমাদের দেশে লোকদের কিছু ভুল ধারণা আছে এই হজ সম্পর্কে সে ভুল ধারণা হচ্ছে যে জমি জায়গা ওটা আছে ওটা হিসাবে নেই ওটা যে রাস্তা মক্কার রাস্তায় বায়তুল্লা রাস্তায় পৌঁছার ক্ষেত্রে আপনাকে লাগাইতে হবে ওটা আমাদের হিসাবে থাকে না আমাদের হিসাবের বাইরে কারো দশ জমি আছে ওটা কোনোদিন হিসাব করে না যে আমি এক বিঘা বিক্রি করলে তো হজ হয়ে যাবে আমার অথবা দুই বিঘে বিক্রি করলে হজ হয়ে যাবে না বিক্রি না ওটা প্রশ্ন ওঠে আর যদি এছাড়া ব্যাংকে জমা আছে সেটা যদি হিসাবে না নিয়ে আসে না এই বছরে কিছু টাকা বাঁচলো কিনা তা দিয়ে হজ না যা কিছু সম্পদ আছে সেসব সম্পদ থেকে আপনাকে হজ করতে হবে শুধু ভিটে মাটি যে বাড়িতে আপনি বাস করছেন আপনার ছেলে মেয়েরা বাস করছে আপনার আব্বা মামা বাস করছে সেটা বিক্রি করা যাবে না কারণ সেখানে বাস করতে হবে বরং অনেক সময় জমি জায়গায় বিক্রি করে হজ করাটাই হচ্ছে বেশি পবিত্রতা আপনার হজের পয়সার কারণ ওটা হালাল যে জমি জায়গা আপনি আপনার আব্বা থেকে পেয়েছেন আপনার থেকে পেয়েছেন দাদা দাদি পূর্ব থেকে পেয়েছেন সেটা আপনার জন্য তারা কোথা থেকে উপার্জন করেছে সেটা আপনার দেখার বিষয় না কিন্তু আপনি যে হতে পারে তাতে হারামের সংমিশ্রণ থাকতে পারে ডিউটিতে শিথিলতা করেছেন আর বেতন পোড়া নিয়েছেন তারপরে এমন এমন ক্ষেত্র থেকে টাকা পয়সা এসছে সেটা হয়েছে অবৈধ রাস্তা অবৈধ পথ ছিল নাজাইজ পথ ছিল সন্দেহের বিষয় ছিল আমাদের দেশের করে এই কথা ভাবেই না যে আমার দশ বিঘা জমি আছে আমার ভাল ফরজ আছে না সারা বছর খেয়ে দিয়ে আমার শেষ হয়ে যাচ্ছে আর এত টাকা তো না যে হজ করবো সুতরাং হজ না হজ আছে হজের জন্য আপনি প্রস্তুতি নেন মানিস তথা এলি হিসাব যারা দায়িত্বল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে তাদের আল্লাহ হজ ফরজ করেছেন তার সাথে নিজের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব লাগিয়ে নিতে হবে দায়িত্বকে তার সাথে লাগিয়ে নিতে হবে এমন নয় যে ছয় মাসের খরচ দিতে হবে এক বছর খরচ দিতে হবে না আপনি এক মাসের জন্য হজে এসে থাকবেন এক মাসের খরচ দিয়ে আসতে এক মাস পরে আবার যাবেন আবার রুজি রোজগার করবেন কাজকর্ম করবেন আপনার ছেলে মেয়েদের ফরজ দেবেন আপনার আব্বা মার খরচ দেবেন এখান থেকে হজে যাবেন এক সপ্তাহ দশ দিনের জন্য হজে যাচ্ছেন এই দশ দিনের খরচের ব্যবস্থা দেশে দিয়ে দিয়ে তারপরে হজে যাওয়ার যদি আপনার কাছে খরচ থাকে যে খরচ লাগছে আজকাল তাহলে আপনার হজ খরচ হয়ে যাচ্ছে আর আপনি ঋণ মুক্ত আছেন ঋণ মুক্ত আছেন কারণ ঋণ আদায় করা মানুষের হক আদায় করা প্রথম জরুরি আল্লাপাক তার হক মাফ করে দিতে পারেন কিন্তু আল্লাপাক বান্দার হক মানুষের হক মাফ করবেন না ওই অবস্থায় মারা গেলে ঋণ মুক্ত হয়ে কেউ যদি সুদের অবস্থায় থাকেন সুদ খারাম কিন্তু আপনার অজ্ঞতায় বা আপনার ইমানি দুর্বলতায় আপনি সুদের উপর টাকা নিয়ে এসেছেন বন্ধকে জমি রেখে এসেছেন একজনকে সুদ খেতে দিয়ে এসছেন আমার ফসলটা খাও যতদিন তোমার টাকা না দিতে পারবো তুমি জমিটা আমার খাও তাহলে আপনি তাতে সুদ খাওয়াচ্ছেন এবং সুদ খানে এবং সুদ খাওয়ানে যে সুদ দেয় আর সুদ নেই সুদের সাক্ষী থাকে সুদের কথা কথাবার্তা লিখে নবী কার্লাম সবার উপর লানত করেছেন তবে না সুতরাং আপনাকে প্রথম সুদমুক্ত হইতে হবে সুদের অবস্থায় আপনি আছেন জমি আপনার বন্ধ কাছে সে জমি আপনি ছাড়াতে পারেননি আর আজ আগে হজে বেরিয়েছেন না যাই আপনাকে হারাম এই হারাম অবস্থায় কাবিলা গোনা করছেন আপনি হজেছেন কি করে আপনার মাফ হবে কি করে আপনার গোনা মা পাবে আজকে মনে হয় কেউ জুমা মসজিদে এই প্রশ্ন করেছিলেন সুতরাং এই কথাগুলিও মনে রাখবেন যে যদি কেউ হারাম অবস্থায় সুদের चपा थके मुक्त होते हजे अमान काफारा क्यों जो कुी अल्लाह हज़र पर आल्ला क्यों जो कुी एर द्वारा बोझा गल क्यों जो हज अस्वीकार करेत्र आईन माइक रान एक मत तक रे এমা বাবু হানি ফা শাফি মালিক আহমদ সমস্ত করে হজ ফরজ নাই সে সারা জীবন কোনদিন এই বছরে ফরজ যদি বলে তাহলে সে মুসলিম নাই কেমন কথা একজন হয়তো হজের ফরজ হয় বিশ্বাস করে না হজ ফরজ নাই সে বিশ্বাস করে না সেও কাফির একজন লোক হয়তো না হজ ফরজ বিশ্বাস করে কিন্তু এই বছরে না কারণ এই বছরে আমাদের দেশে দুর্যোগ এসেছে ঘর বাড়ি মানুষের পড়ে গেছে মানুষের ঘর বাড়ি নেই কিছু নেই এই টাকা তোমার তোমার হজ ফরজ থাকলে কি হবে এই টাকা দিয়ে হজ না করে তুমি গ্রামের ঘর তৈরি করে না মুসলিমদের সাহায্য করা নেকির কাজ ভালো কাজ অনেক সময় ফরজ বজে কিন্তু সবচেয়ে তো বড় ফরজ আপনার ব্যক্তি ফরজ হচ্ছে হজা দেখ্লার হজা দেখে এটি হচ্ছে ফরজে আইন আর ওম্মতে মুসলিমের সাহায্য সহযোগিতা করা হচ্ছে ফরজে কিফায়া আপনাকে যেমন সাহায্য করতো আপনার গ্রামবাসীরা আপনার গ্রামে আরো কিছু সচ্ছল লোকেরা রয়েছে বা আপনার দেশে আরো লোকেরা রয়েছে নেত্রী স্থানীয় এরা রয়েছে তাদের উপর ফরজ হয়ে ফরজে কিফায়া সবাই মিলে কিছু কিছু দান করে এদের ঘর তৈরি করেন কিন্তু ঘোষণা করে না এবারে এবার হজ ফরজ নেই বাংলাদেশের হজ ফরজ ভারতের লোকও এবারে কোরবানি না এবার কোরবানি নাই কারণে হজের ফরজ হওয়া যেন সে অস্বীকার করলো অমান কাছে আল্লাহ বলেছেন যেই ব্যক্তি কুফরি করলো অর্থাৎ হজ অস্বীকার করলে কাফের হয়ে যায় সাইনাল রানি নানির আলামিন তাহলে जेनेल्लाक सारा विश्व जहांपेक्षी आल्लाक अपन हजर हाजी साहेबर आरफाई अवस्थान मेनयर तर मुखापेक्षी मानुष हज कर तरह स्वार्थ बला আল্লাহাক সুরে হজে বলেছেন যে লিয়া সাধু মানা তারা যেন তাদের বহু রকম উপকারে উপস্থিত হয় তাহলে হজে যারা যায় তারা বহু রকমের তাদের উপকারে তারা হাজির হয় উপকারে হাজির হয় পরলৌকিক উপকারে হাজির হয় সামাজিক উপকারিতায় হাজির হয় আন্তর্জাতিক উপকারিতায় হাজির হয় বিশ্ব সম্মিলন যেখানে বহু রকমের উপকারিতা রয়েছে যেগুলো বিস্তারিত আলোচনা করলে যথেষ্ট সময় প্রয়োজন রয়েছে সুরে আল ইমরান আয় নম্বর সাতানব্বই এই আয়াত দ্বারা আল্লাহ মুসলিম করেছেন তোমরা আল্লাহর এখানে আল্লাহ আল্লিল্লাহ বলেছেন ওয়াতিমুল হাজ্জা আলরাতিল্লা আল্লাহ এছাড়া সূর্য হজ বলেছেন ইব্রাহিম আলী ইসাল্লামকে আদেশ করেছেন যখন ইব্রাহিম আলী ইসলাম কাবাঘর তৈরি করলেন তার ছেলে ইসমাইল আলী ইসলামকে নিয়ে আল্লাহ বলছেন হজ জাহানের মানুষের মাঝে হজের ঘোষণা করে দাও আজান হচ্ছে ঘোষণা করে দাও এত রিজাল যাদের কাছে যানবাহনের ব্যবস্থা নেই আর পায়ে হেঁটে আসা সম্ভব তারা পায়ে হেঁটে আসবে আল্লাহ বলছে রিজাল রিজেল মানে পায়ে হেঁটে আসবে তাহলে পায়ে হেঁটে আসা যদি কারো পক্ষে সম্ভব হেঁটে আসবে যারা কাছে পায়ে হেটি আসবে ওয়ালা এবং দুর্বল আসবে সেই জামানার যখন কোরআন নাজিল হয় সেই জামানার মরুভূমির যানবাহন ছিল উঠ সুতরাং আল্লাহ পাক উটের কথা উল্লেখ করেছেন আবার দুর্বল উটের কথা এই জন্য বলেছেন যে দূর দূরন্ত থেকে উঠ সফর পুরোনো মডেলের হ্যাঁ কিন্তু আপনি আসেন আপনার নতুন গাড়ি হোক নতুন মডেলের গাড়ি হোক আর পুরোনো মডেলের গাড়ি হোক এইরকমই হোক না কেন আর যারা নিজের গাড়ি নিয়ে যাবে না নিজের উঠে যাবে না নিজের পার্সোনাল সবারই না যারা এসা পরে বলা হয়েছে এসা পরে হজের কোর্স চলছে আমাদের শুক্রবার এসান নামাজ হজের কোর্স চলছে গত দুই সপ্তাহ থেকে হ্যাঁ নবম হিজড়িতে হজ ফরজ হয়েছে নবম হিজড়িতে এটি হচ্ছে যারা মহাত্মে গবেষক অলমাই কেরাম তাদের মত আর অধিকাংশ আলমদের মত যদিও কিছু আলমেরা বলেছেন যে ষষ্ঠ হিজড়িতে হজ ফরজ হয়েছিল কিন্তু সেটি সহি দলিলের ভিত্তিতে এবং যুক্তির ভিত্তিতে সে মতটি না কারণ ষষ্ঠ হিজড়িতে মক্কা কাফেরদের কবল ছিল সপ্তম হিজড়ি অষ্টম হিজড়ি পর্যন্ত অষ্টম হিজড়িতে গিয়ে মক্কা বিজয় হল তাহলে যেখানে মক্কা কাফের দখলে সেই সময় আল্লাহ কি করে করতে পারেন এমন দিতে পারে না হ্যাঁ হজফর আল্লাহ যেটি আপনার ক্ষমতা যদি আল্লাহর অস্তে আল্লাহাক আপনাকে নেতৃত্ব দিলেন সেখানে আপনি ইসলামী আইনের রক্তবায়ন করুন কোরআন সন্ন্য রক্তবায়ন করুন হ্যাঁ এটা যুক্তিযুক্ত তো অষ্টম হিজড়িতে যখন মক্কা বিজয় হলো নবম হিজড়িতে আল্লাপাক হজ ফরজ করে দিলেন রমজান মাসে মক্কা বিজয় হলো আর তারপরে আল্লাহর আলম হজ ফরজ করে দিলেন নবম হিজরিতে বললাম প্রথম আয়াতি আল্লাহুলা এ আয়াতটি হিজরতের নবম বছরে অর্থাৎ নবম হিজড়িতে আয়াতি নাজল হয়েছে অবহা কানিজাতুল হ্যাচ আর এই আয়াত দিয়ে হজ কি আল্লাহ খরচ করেছেন আল্লাহ পাক বলেছেন মানিস কতাই সুতরাং যার ক্ষমতা তার হজ নেই যার ক্ষমতা নেই যার রাস্তা খরচ আছে যার রাস্তা খরচ নেই অসংখ্য মানুষ দেশে আছে তাদের রাস্তা খরচ নেই আপনার ব্যক্তি মালিকানা আছে আপনার মাসে যোগ্যতা আছে আপনার ছেলে তো এখন ব্যক্তি মালিকানা নেই নিজের কোনো কাজকর্ম নেই স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়াশোনা করে সেও বাবার হোটেলে খায় দেয় তার ব্যক্তি মালিকানা নেই সুতরাং তারও হজ নেই তাকে তার বাবা যদি করিয়ে দেয় করলো কিন্তু নেই এরকম আপনার স্ত্রী আছে আপনার স্ত্রীর ব্যক্তিগত যদি না কিছু না থাকে ধন সম্পদ জমি জায়গায় না থাকে তাহলে আপনার ধন সম্পদ আপনার স্ত্রীর হজ ফরজ নেই যার যার কাছে রাস্তা খরচ আছে এগুলি ভুল ধারণা দূর করার উদ্দেশ্যে বলা হচ্ছে কারণ আমাদের অনেকে মনে করে হজ তার দশ বছর আগে ফরজ না আরো দশ বছর থাকি আরো টাকা পয়সা কিছু একসাথে জমা করি বিয়ে স্বামী স্ত্রী হজ করবো দশ বছর আপনি কেন বিলম্ব না আপনার উপর ফরজ আছে আপনার স্ত্রীর ফরজ নেই আজও ফর দশ বছর পর হয়তো ফরক হবে না কারণ তারপরে আপনি আলমার তা সানিয়া লেখক বলেছেন দিনের তিনটি স্তর আছে বলেছিলেন না দিনের কয়টি স্তর আছে তিনটি প্রথম স্তর হচ্ছে হ্যাঁ প্রথম স্তর ইসলাম আর ইসলামের কয়টি স্তম্ভ পাঁচটি পাঁচটি স্তম্ভের শেষ হচ্ছে হজ তাহলে ঠিকভাবে আলোচনা শেষ হয়ে গেছে হজ হজের আলোচনা শেষ হল দ্বিতীয় স্তর কি বলেছিলেন ইমান তৃতীয় স্তর এহসান এখন ইমান সম্পর্কে লেখক বলছেন ইমান ইমানের অনেকগুলি শাখা আছে ইমানের শাখা প্রশাখা আছে যেমন একটি গাছগুলি গাছের একটা কাণ্ড আছে কাণ্ডটা উঠলো কাণ্ড অনেকগুলি ডাল আছে শাখা পোশাখা আছে হ্যাঁ আবার এক একটি ডাল থেকে বিভিন্ন ছোট ছোট শাখা প্রশাখা বেরিয়েছে তো ইমানের ওই রকমই অনেকগুলি শাখা প্রশাখা আছে আর সবগুলি সমান সমান নয় যেমন একটি গাছের ডাল সবগুলি একই রকম মোটা নয় কতগুলি মোটা আছে কতগুলি আবার চিকন আছে কতগুলি মধ্যম আছে ঠিক না ঠিক তেমন ইমানের যে বিভিন্ন শাখা প্রশাখাগুলি আছে একরকম নয় সবগুলি ওহু আবেদন সোবাতা ইমানের সত্তরের অধিক শাখা রয়েছে আরবিতে তিন থেকে নিয়ে কমপক্ষে তেহাত্তর তেহাত্তরটি শাখা রয়েছে এই শাখাগুলির সর্ব উচ্চ শাখা বা সবচেয়ে মোটা শাখা হম একটি গাছের সবচেয়ে মোটা ডাল বা মোটা শাখা তো ইমানের সর্বোচ্চ শাখা হচ্ছে কল এলাহ লা লাহ ইল্লাহ অন্তরের বিশ্বাসের সাথে বলা অন্তর থেকে বলা জবান থেকে বলা জবান থেকে বলা ইসলামের অঙ্গ সুতরাং ইমানের যখন আলোচনা চলছে আর ইমানের সম্পর্কে আগে বলেছি হ্যাঁ হৃদয়ের সাথে কলবের সাথে লা লাহ ইল্লাহ অন্তর থেকে বিশ্বাস করা প্রথম ইমানের সব চাইতে কি মোটা শাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা এই শাখা যদি না থাকে তো অন্য অন্য শাখা থেকে লাভ নেই বা থাকতেই পারে না মানে একটি গাছের মল একটি ডাল গিয়েছে ওপর দিকে ওটা যদি না থাকা পরে গাছের লতা পাতাগুলি খুব সুন্দর হ্যাঁ ডাল ফাঙড়ি খুব সুন্দর আর গাছের পাতাগুলি খুব সুন্দর সবুজ বেড়েছে ভুল কথা আসলটাই নেই আমাদের দেশের ঝড় হয় সুতরাং এটা বুঝাইতে বেশি বুঝাতে হবে না ঝড়ের সময় দেখা গেলো যে ওপরের যে মোল ডালটা ছিল সেটাই ভেঙে পড়ে গেছে আর চারিদিকে অল্প কিছু ডাল আছে হ্যাঁ দু ডাল আছে কিন্তু দুর্বল ডালগুলি আছে শাখাগুলি আছে আর আসল যে শাখা সেটাই ভেঙে গেছে তাহলে কেউ কি বলতে পারবে যে এই গাছটা খুব সুন্দর হয়ে আছে না গাছের আসল সৌন্দর্যই শেষ হয়ে গেছে বরং গাছই শেষ হয়ে গেছে যার মোল ডালি শেষ হয়ে গেছে গাছ আছেই কি তো এই মানে ফা আল্লাহ সর্বোচ্চ শাখা হচ্ছে আল্লাহ কেউ সত্য নেই কল অন্তরের কথা বলা হয় আমরা নিজের ভাষাতে বলি এটি আমার মনের কথা ভাই না মানে খুঁজে বলতে পারছেন না হয়তো কোনো চাপে বা কোনো ভয়ে বা কোনো উদ্দেশ্যে অনেক কথা সব কথা বলা যায় সব কথা সব জায়গায় বলা যায় এই কথাগুলি জ্ঞানী গুণিরা সবাই জানে তাই না সব কথা সবাকে বলা যায় না সব কথা সব জায়গায়ই বলা যায় না বলছেন এটি আমার মনের কথা কারো পক্ষ থেকে শুনে নিলেন কল্পনা জল্পনা চলছে মিটিং চলছে আলাপ আলোচনা চলছে একজন একটা প্রস্তাব তুললো হতে পারে এটি আমার মনের কথা ছিল বলেননি নি খুঁজে তাহলে বুঝেছে যে কোনো কথা জবানে বলার আগে সেই কথা মনে কাঁথে বা মনে হয় যে কথা হলি ভালো এটি হওয়া উচিত বা এটাই ঠিক এই জন্য আহলে সুন জামাতের অলমা কেরাম আর কাজের নাম ইমান হচ্ছে কথার নাম কাজের নাম যদি বাহ্যিক বুঝেন যে কথার নাম কাজের নাম আর বাহ্যিক কথা মানে জবান দিয়ে কথা বলা জিব্বা দিয়ে আর আমল মানে অঙ্গ প্রত্যঙ্গ কর্মের নাম অঙ্গ দিয়ে তাহলে আসলটাই তো নেই তাহলে উনার সংজ্ঞা কি ভুল বাহ্যিক যদি এইভাবে বুঝেন তাহলে উনার সংজ্ঞা ভুল শুধু কথাই বললেন লাই আর অঙ্গ দিয়ে আমল করলেন আমাদের করছেন অন্তরে যদি বিশ্বাস না থাকে মমিন এরই তো মোনাফিক মোনাফেকরা কি বলতে এসে যা কাল মোনেক ওনা কারুন ব্যাকরণের তাগিদ সহ অকাট্ট করে তারা বলতেন কিভাবে বলতেন তৎসের কার্বন এগুলি উল্লেখ করেছেন না সাদু আমরা সাক্ষী দিচ্ছি প্রথম কথা সাক্ষী দিচ্ছি এই কথাই হচ্ছে সপ্ত কথা শক্ত কথা আমি বলছি না আমি সাক্ষী দিচ্ছি আর কি নিশ্চয় অবশ্যই নিশ্চয় নিশ্চয় অবশ্যই আপনি আল্লাহ রসুল কত তাগিদের সাথে আল্লাপা এতিদ করে মোনা বলার সত্ত্বে আল্লাপা কি বলছেন তাদের জবাবে আল্লাহ জানেন অবশ্যই যে আপনি আল্লাহ রসুল সব সে আল্লাহ সাক্ষ্য প্রদান করছেন আল্লাহ সাক্ষী দিচ্ছেন কি ইন্নাল মোনাফে কিনা যেমন মোনাফিকরা অবশ্যই বিত্ত ইন্নাল মুনাফে তিন আল্লাহ যেহেতু অন্তর অন্তর স্থল থেকে বলেনি অন্তরে তাদের এটা ছিল না সেই জন্য আল্লাহ তাদেরকে মিথ্যুক বলে আখ্যায়িত করেছেন তাহলে যেই কথা বলছেন তার উপর বিশ্বাস করে যদি না বলেন সেটা যদি আপনার অন্তরে না থাকে শুধু মুখে কাউকে খুশি করার জন্য বলছেন তাহলে আপনি মিথুক যদিও কথা সত্য আপনি খুব ভালো মানুষ ভাই হ্যাঁ আপনার মোদিরকে ম্যানেজারকে বলছেন বা আপনার বসকে বলছেন যে আপনি মাসা আল্লাহ চ্যাম্পিয়ন মানুষ কব ভালো চরিত্রবান মানুষ কিন্তু অন্তরে যখন চোখের আড়ায় যায় হ্যাঁ একেবারে বাজে না তাহলে আপনি কি কাজে মিনাল কাজেবিন মিথুক আপনি কথা সত্য হলেও আপনি মিথুক কারণ আপনি অন্তর থেকে কথাটি বলছেন না তো কথা সত্য যে আল্লাহ এক মোহাম্মদ রসুন আল্লাহ রসুল কিন্তু মোনাত্মিকরা যেহেতু অন্তর থেকে বিশ্বাস করে বলতো না তাই আল্লাহ তাদেরকে কাজে বোন বলে মৃত্যুর বলে আখ্যায়িত করেছেন তো ইমাম বোখারি রহমতুল্লাহ আল ইমান ও কৌলন ও আমি বহু মহাদিস আমরা বলেছেন ইমানের সংগাদিতে গিয়ে বলছে ইমান কথার নাম কাজের নাম তাহলে তাদের কথা সম্পূর্ণ না অসম্পূর্ণ যদি আপনি বাহ্যিক এতটুকু বুঝেন তাহলে অসম্পূর্ণ কিন্তু আপনি পুরো বুঝেননি তারা তাদের ভাষায় কউলুন মানে কওলকে দুই ভাগে ভাগ করতেন আর আমলকে দুই ভাগে ভাগ করতেন এজন্য জন্য ওই কথাগুলির ভাষ্য যখন করেছেন হাজার হাফরিন বাড়িতে বা আল্লা আইনি তার কিতামুল কারীতে বহু বোখারিশুর ভাষ্য রয়েছে আরবি ভাষায় তখন তারা বলেছেন কৌলুল কালবে ও কৌলুল লিসান মনের কথা হৃদয়ের কথা আর লিসান জবানের কথা ইমান হচ্ছে তাহলে কিসের নাম অন্তরের কথা না অন্তরে কথাটি গেঠেছি কিনা বিশ্বাস হয়েছে কিনা এটি প্রথম তারপরে দিয়ে উচ্চারিত হয়েছে দুই তারপরে কাজে পরিণত হয়েছে এই তিনটির হচ্ছে না ইমান তাহলে নেই যেমন একটা লোকের অন্তর বিশ্বাস নেই কিন্তু কথায় বলছে আমি কলমেটা পড়িনি কেউ হয়তো একটু লোক দিয়েছে তুমি ইসলাম কবুল করলে টাকা পয়সা পাবে হ্যাঁ অথবা দুনিয়ার স্বার্থ হয়েছে কিছু অথবা যায় একটু মক্কা ভিজিট করে আসি এই পাসপোর্ট ছাড়া তো যাওয়া যাবে না হ্যাঁ মুখে উচ্চারণ করলো না যেন অনেক হিন্দু আছে আমাদের দেশে গত কয়েক বছর আগে এখানে একজন খ্রিস্টান আসতো যেমন আপনার সাথে আসতো তাই না আসতো অন্তর থেকে এত বিশ্বাস ইসলামের সত্যতার ওপর যে ওনাকে উনি সামনে সাক্ষী আছে ওনাকে বলতো যে আর অনেক অনেক মুসলিমদেরকে বলতো সে অমুসলিম খ্রিস্টানে যাও না কেন এত গুরুত্বপূর্ণ কথা হয় ওখানে এত সুন্দর দিন শিখা হয় সেখানে যাও না কেন সে খ্রিস্টান হয়ে তার বিশ্বাস সেই তো বলতো লোকজনকে উৎসাহিত করতো কিন্তু তাকে আল্লাহ আপ তো অফিস দেয়নি জবান থেকে উচ্চারণ করার তাহলে অন্তরী বিশ্বাস ছিল যে ইসলাম সত্য যেম সাম্রাজ্যের রাজার কথা সে অঞ্চল থেকে বিশ্বাস করেছিল কিন্তু মুখে উচ্চারণ ভয়ে করেনি যে রাজত্ব চলে যাবে আমাকে এরা মেরে এই ভয়ে করেনি সে কি মুসলিম না মুসলিম নয় আচ্ছা দুটি আছে অন্তরে বিশ্বাস আছে আর জবানো উচ্চারণ করল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সকাল বিকাল পড়ছেন কিন্তু ভাই পাঁচাত্তর নামাজ পড়েন ভাই ওতেই পারি না পড়তে পারি না ভাই দোয়া করি হুজুর দোয়া করি আজকালকার হুজুর দোয়া করেন নামাজ পড়েন ভাই হুজুর দোয়া করি তাহলে ইমান আছে নেই কারণ ইমানের সমষ্টি হচ্ছে তিনটি অন্তরের কথা মানে অন্তরের বিশ্বাস আর জবানের কথা মানে স্বীকৃতি সাক্ষ্য প্রদান করা সাক্ষী দেওয়া আর তিন হচ্ছে আমল পঁচাত্তর নাম এই প্রুফ এই প্রমাণ দিতেই হবে এটা না থাকলে দিন নেই এই জন্য নামিস বলেছেন তারা যাহা তাকাত কাফারে যে একটু নামাজ ছেড়ে দিল নামাজ পড়লো না সে কাফে হয়ে গেল হ্যাঁ তাহলে ইমানকে আশা করি বুঝে নিয়েছেন इमान हम तीन विषय नाम अंतरे विश्वास कर मुखे उच्चारण कर सर्वोच्च शाखा हमने लाइल लाइल कथा थे गल इम्ते गए कथा जमन दूर है तमाम আর বাইরের আমল ভিতরের আমল বাইরের আমল কেমন করে বুঝবেন বাইরের আমল যেমন আপনি নামাজ পড়ছেন এটা কি বাজি কামল রোজা রাখছেন তাহারি খেলেন ইফতার করলেন বাজী আমল জাকাত দিলেন টাকা পয়সা দিলেন গরিব দুঃখীকে জাকাত দিচ্ছেন আপনি সবক আগে বাজিকামল হজ করতে গেলেন কি বাজি কামল অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস করলেন অন্তরে কবরের জীবন যে বারজাকে জীবন আজাব নিয়ামত বিশ্বাস করেন আপনি এগুলো অন্তরের আমল না করব না मरे कर्मगुली कर एक ममिन करल अंतर भलो अमल जमन है तेम खराब अमल है अंतर भलो अमल होता इमान विश्वास আল্লা যা বিশ্বাস করতে বলেছেন তাঁর অসুস্থ শাসন যা বিশ্বাস করতে হবে যা বিশ্বাস করা অন্তরের খারাপ আমল হচ্ছে মোনা অন্তরে কপটতা আছে অন্তরের খারাপ আমল যেগুলি পৌঁছায় না কিন্তু কাজ যেমন হিংসা হিংসা কোথায় থাকে ভাষায় প্রকাশ পায় না কারণ ভাষায় প্রকাশ করলে ও জেনে নেবে যে আপনি হিংসা করেন ভাষায় প্রকাশ করেন অন্তর থেকে আপনার কলিগ কি আপনার সাথীর সঙ্গে কি আপনার রুম বেটকে আপনি ঘৃণা করেন সে অন্তরের ও আমল খারাপ আমল বদামল অন্তরের বদ আমল হচ্ছে বিদ্বেষ অন্তরের শত্রুতা রাখা ক্ষতির চেষ্টা করা পরিকল্পনা তৈরি করা ক্ষতি করার জন্য কাউকে খুন করার জন্য অপদস্ত করার জন্য এগুলো সম অন্তরের খারাপ আমল তাহলে অল মাইকের আমরা এই মাইকের আমরা ইমাম বোকায় আহমদুল্লাহ আলী যে বলেছেন আলী ইমান ও কাউলুন ও আমল হচ্ছে কথার নাম আর কাজের নাম তার মধ্যে অন্তরের কথাও আছে আর অন্তরের কাজও আছে কথা যেমন দুই রকম হয় অন্তরের কথা হয় আর জবানেরও কথা হয় তেমনি আমল হয় আর হৃদয়ের আমল পলবের আমল হয় সর্বনিম্ন শাখা হচ্ছে এমাতুল আজা আনিস রাস্তায় কোন কষ্টদায়ক বস্তু পড়ে থাকলে তা সরিয়ে ফেলা রাস্তাতে কোনো কষ্টদায়ক বস্তু পড়ে আছে তা সরিয়ে দেওয়া কি যেমন কাটা পড়ে আছে শুধু কাটা মাইলা আবর্জনা পড়ে আছে আমাদের দেশের রোডে ঝড় হইলে গাছ পড়ে আছে রাস্তা বন্ধ হয়েছে রাস্তা জাম হয়েছে কত লোক বিদেশ থেকে দুশো তিনশো চারশো কিলোমিটার দূর থেকে আসছে ছয় ঘন্টা আট ঘন্টা গাড়ি পরে আছে খাবার দাবার ব্যবস্থা নেই মাঠে ঘাটে পড়ে আছে তাকে না এরকম অবস্থা গ্রামের লোকেরা গেলেন যাওয়ার পরে সরকারের ইন্তজার অপেক্ষা না করে সরকারের লোক আসবে এসে গাছ কেটে উঠাবে ওই করে ইন্ত্রার লোক গ্রামের লোক গেলেন যাওয়ার পর রোড থেকে গাছে দিলেন এমনি কত লোকের প্রসাদগা করলেন একটা মানুষ চলার রাস্তায় হয়তো দশ জনের প্রসাদা হলো দশটা লোক সারাদিনে চললো হয়তো ওই ফুটপাতে কিন্তু একটি যদি জাতীয় সড়ক হয় তাহলে ঘন্টার মধ্যে হাজার হাজার গাড়ি যাচ্ছে কত লোক প্রসাদ করলেন আপনি পেশাব কোনো বাচ্চা পায়খানা করে দিয়েছে রাস্তার উপর সেখান থেকে সরিয়ে ফেলা এই রকমে আহ কাস পোটা ইত্যাদি রয়েছে রাস্তায় যদি পড়ে থাকে তা সরিয়ে দিলেন আপনি কষ্ট মানুষকে হবে মানুষকে অরুচি হবে মানুষের তাই সরিয়ে দিলেন আপনি বাড়ি ঘরকে ময়লা আবর্জনা করে রেখেছেন আপনার বাড়িতে কোনো মেহমান পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ির লোকেরা রয়েছে রুচির সাথে থাকবে শান্তির সাথে থাকবে সুতরাং রাখা এগুলি সাদা সুতরাং আপনার স্ত্রী যদি বাড়ি ঘরকে সাফসুতরা রাখে আপনার ছেলে মেয়েরা যদি বাড়ি বাড়ি ঘরকে সাফ পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তাহলে রুচিকর বাড়ি রয়েছে গন্ধ যদি গন্ধ দূর করে দিল একটু সেন্ট দিলো আজকালকার জামা নাই আপনার সুযোগ সুবিধা দিয়েছেন তাহলে এগুলি সব সাদার মধ্যে এগুলি सदकार मध्य सामिल वाल हाय सौब शाखा रही मेखा हम्जाया मध्य लज्जा नहीं मध्य ईमान एक शाखा नहीं लज्ज लज्जार मध्य हमेशा महिला पर्दा करा महिला पर्दा करा चेहरा खुले पड़ा लज्जा नहीं তার উপরে যদি কেউ মাথা খুলে পড়ে তার আরো লজ্জা নেই কেউ যদি পেট পিট খুলে ব্লাউজ পরে আর শাড়ি পরে রাস্তাঘাটে ঘুরে তা আরো লজ্জা নেই পুরুষদের লজ্জা পুরুষদের লজ্জা হচ্ছে যে যতটুকু আল্লাপাল ঢাকতে বলেছেন কমের পক্ষে নাভি থেকে শুরু হাঁটু খুলো ঢাকা আর হাফ প্যান্ট পরে বাজারে বাজারে ঘুরে পড়াচ্ছে হাফ প্যান্ট পরে নিজের দরজার বাইরে গেটের বাইরে বেরিয়ে আসছে বাস করে এক শ্রেণীর লোকের আজকাল ফিলিপাইনিদেরকে খুব বেশি দেখা যাচ্ছে আজকাল ফিলিপাইনি কি বলবেন আরও ওপরেই কাজেকাল শুরু করেছে অন্যরা করতেই পারে হচ্ছে নির্লজ্জতা ইমানের অভাব ইমানের অভাব আপনি আপনার ঘরে যেখানে আপনি একাই আছেন অথবা আপনার এমন ব্যক্তিরা আছেন তাদের সবাই আপনার স্ত্রী আছে শুধু সেখানে আপনি হাফ প্যান্ট পরে থাকেন নয় জাঙ্গিয়া পরে তারপর সেখানে লজ্জা নবিসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক কে বেশি লজ্জা করা উচিত আল্লাহটা কোন রয়েছেন তাদেরকে আপনি বাজারে গেঞ্জি পরে একটা হাফ প্যান্ট পরে আপনি বাজারে ঘুরতে চলে আসছেন অধিক লজ্জা যেটা হয়তো ফরজ অজেব না সেটা হচ্ছে গায়ে একটা রাখা খালি গায়ে আপনি আহ আশেপাশের লোকেরা সিঁড়িতে খালি গায়ে বেরিয়ে যাচ্ছেন আপনি বাইরে যদিও জরুরি বিষয় না কিন্তু হইতেন না সে কি একটা মহিলা চেহারা খুলে যাচ্ছে তাদেরকে তাকাতে পারবে আল্হায় সহবত ইমান এটি হচ্ছে ইমানের অংশ ইমানের শাখা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন পাশে টিভির দোকানগুলি এদিকে ছিল এখন এদিকে আছে এসব টিভির দোকানগুলি পাশে হেঁটে আসছেন কিছু লোকের আছে দাঁড়িয়ে ঘন্টা ঘন্টা দেখতে আছে লজ্জা নেই তার বেহায় আসে কি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইসব ছবি যাতে কখনো কখনো মহিলা ছবি আসছে কখনো আরো কারো ছবি আসছে কখনো হাফ প্যান্ট পরা ছবি আসছে যেসব প্লেয়ার খেলাই দেখেন রান খোলা হাফ প্যান্ট পরে খেলাধুলা করছে সব খেলা দেখছেন আপনার মধ্যে হায়ার অভাব রয়েছে লজ্জার অভাব রয়েছে হায়া ও সৌভা তুমি এলিমান আপনি করবেন না তখন আপনি এইরকম অবস্থায় দেখবেন না কাউকে একজন লজ্জাশীল মানুষ একজন মানুষের লজ্জা স্থানের কিছু অংশ যদি খোলা থাকে তাকাতে পারে তার দিকে কখনো তাকাতে পারবে না হাফ প্যান্ট একটা লোক আছে আর তার রানের দিকে তাকিয়ে আছেন আপনি সে এক বোনার কাজ করছে আর আপনি তাকাতে পারবেন লজ্জা থাকলে নিশ্চয়ই পারবেন তারপর বল হায়া ও সর্বত্র নাইলে ইমান হায়া লজ্জা মানুষকে অনেক পাপ থেকে বাঁচায় বরং সমস্ত পাপ থেকে বাঁচায় যার লজ্জা আছে সে আল্লাহকে হায়া করবে আল্লাহকে লজ্জা করবে সে ব্যক্তি ফেরেস্তাদেরকে লজ্জা করবে से व्यक्ति मुस्लिम भाई बोर के लज्जा कर लज्जा कर द्वारा गुणा निर्लजान गोलमाल कर इमान इसलम आल्दाला इसलम्पर्क मानस्य अमल और इमान सम्पर्क मानसर भेतर अंतर कर्मी হৃদয়ের আমলে সাথে ওমানের ইমানের স্তম্ভ হচ্ছে তা হচ্ছে আমাদের দেশের মানুষের মুখস্থালে হ্যাঁ মিনাল্লাহ তাহলে বাদাল মত অর্থটা বুঝে বাদাল মত মানে মরার পরে পুনরুত্থান তো মরার পরে রাতের অন্তর্ভুক্ত নয় তাহলে কিভাবে ইমান জিজ্ঞেস করছেন মানুষের রূপ ধরে এসে যে আর বলেন ইমান কি বলছেন বাদাল মত এক প্রথম কথা নবীসলামের হাদিসে আসেনি এইভাবে আলাদা করে দ্বিতীয় কথা অলবাসে বাদাল মরার পরে পুনরুত্থানে বিশ্বাস এটি অতিরিক্ত বলার প্রয়োজন নেই কারণ অলি অমিল যে পরকাল যখনই বলেন পরকাল মানে মদ থেকে মানুষের পরকাল শুরু হ্যাঁ মদ থেকেই পরকাল শুরু তাহলে কবর থেকে যে উঠানো হবে ওটাই হচ্ছে অলবাস বাদাল মত ওটা তো আছেই ওতে অলি অমিল स्वेटा आज सूतराई लेखक चिंता रही घटे कमी চোখ দিয়ে প্রতি বিশ্বাস ওটাকে ইমানের পিলার থেকে বাই করে দিয়েছে তাহলে কমের পক্ষে কি ফাঁসে আসলে তো নামাজের ব্যাপারে কেউ যদি ত্রিশটা রোজা না রেখে ত্রিশটা পারবো না তাহলে প্রথম থেকে পাঁচটা রেখে শেষ দিকে পাঁচটা রেখে নিজের প্রথম দিকে দশটা রাখে শেষ দিকে দশটা দশটা দশটা বিশটা ওগুলো হয়েই গেল তাহলে তাকে কি বলবো কম আলো সে যেন ফাঁসে আর কেউ যদি বলে যে না উনত্রিশটা রোজা আমি রাখছি আমি ঈদের দিনে রোজা রাখবো তিরিশটা পুরো করবই তাহলে সে কি বিদ্যার্থী ঈদের দিনে রোজা রাখা আরাম তারপরে তিরিশের বেশি রোজা রাখা যায় না খরচ বলে ফরত আল্লাপ উনত্রিশ অথবা তিরিশ করেছেন যেমন চাঁদ হবে তেমন তাহলে বাড়াইলেও বিপদ আর কমালেও বিপদ বাড়ালেও জাহান্নামে যেতে হবে আর কমালেও জাহান্নামে যেতে হবে বিদা বিদাতেন দলাল দলালাতেন খা তাহলে বাড়াইলে বিদা করলেও জাহান নামে যেতে হবে আর কমালেও জাহান্নামে যেতে হবে এই জন্য যেই সাহাবিকে রাসুল্লা সাহ জাহ্নাতে সুসংবাদ দিয়েছেন তিনি কি বলেছিলেন বেদুইন বেদুইন কিন্তু এসে বলছি ওল্লাহে আল্লাহর কষন করে বলছি আর রাসুল লা আন আল্লাহ আপনি যা বললেন তাতে বাড়াবো না আর কমাবো না তখন নবী কেরিন বলছেন মান সর রাহু রাজিমিন আহলি জান্না কেউ যদি দুনিয়াতে জান্নাতি লোক দেখতে চায় তো এই লোকটিকে দেখে নাকি বেদুহিন যাব তবুও জান্নাতি কারণ সে বলছে আমি কমাবো না বাড়াবো না আল্লাহ এবং রফতুলের আদেশ আদেশ পাঁচ অক্টর নামাজ কেউ যদি বলে ছয় অক্টোবর আমার পাঁচ অক্টো দিয়ে হয় না কাজ গুনাগান হ্যাঁ যারা কাজায় অমরি করে কেন বিদাতী তারা এই জন্য যে কাজায় ইসলামে নেই যে দশ বছর ২০ বছর ধরে নামাজ পড়েননি চল্লিশ বছর বয়সে তো আবার হলো সেই আচ্ছা পনেরো বছর বয়সে সাবালো খেয়েছি পনেরো থেকে নিয়ে চল্লিশ কত বছর হয় পঁচিশ বছর সুতরাং আগামী ২৫ বছর প্রত্যেক নামাজ ডবল ডবল এটা হচ্ছে কাজা অমরি বিদাতিদের প্রত্যেক নামাজ ডবল জোহরে চার চার আট আসর চার চার আট মাগরে তিন তিন ছয় আবার এসা চার চার আট ফজর বি চার মানে এটা ফরল শূন্য তো নয় শূন্য তো আছে আলাদা আছে ওটা তো আছে এখন এ ওর ঘাটতি কি করে পূরণ করবেন ঘাটতি পূরণ তরিকা হচ্ছে তবা করে জীবনটা ভালো করেন আর বেশি বেশি সন্ন্যত নকল নামাজ পড়েন তাড় রাজ পড়েন চলাপুল দোহা পড়েন যে বেশ কিছু দিনে আল্লাহ আপনার তোবার মাধ্যমে আর বেশ কিছু নফল নামাজের মাধ্যমে আপনার ফরজের ঘাটতি গুলি পূরণ করে দেবেন ইন্দির আল্লাহ সমস্ত কোনুরিমাল